আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের খালেক আমাদের আমাদের মা আলেখ আমাদের জি নাম্বার পাইছেন তবে পঞ্চাশ পাইছেন আর সুন্দর হইলে আশি পাইবেন আল্লাহ রব্লা আলমিন আমাদের एकम्रेम सृष्टिकरता आल्ला उत्तर मध्य प्रकाशित है ममिन तार प्रत्येक कथारे प्रत्येक माध्यम प्रत्येकता आखल पा जो सृष्टिकरता आरोप एक मात्र आल्ला सृष्टिकरता के एक मल्ला एक मात्रा जो कर একমাত্র উঠে গেলে শয়তান এখানে কিছু ঢুকানোর সুযোগ পায় একমাত্র থাকলে শয়তান এখানে আর কিছু ঢুকানোর সুযোগ পায় না শয়তানের সুযোগটা আপনি শেষ করে দেন শয়তানকে সুযোগ দিবেন কেন আমরা যখন মাঠে ময়দানে কথা বলি আলোচনা করি বা বিভিন্ন মাস্টি দিয়ে বিভিন্ন জায়গায় খোব দিয়ে আলোচনা করি যে সমস্ত ভাইরা আমাদেরকে পছন্দ করেন না সবাই তো আমাদেরকে পছন্দ করবেন তা না জমিনে এমন কোন যাকে সবাই ভালোবাসে সবাই মহব্বত করে তাহলে কেউ মহব্বত করবে কেউ ইমাম আবু হানিপা রহমতুল্লাহ নাম শুনছেন জি ওরা এই এলাকায় মনে শুনে নাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ নাম শুনছেন ওনাকে একজন এসে বলতেছে হানিফা হানিফা এক লোক এসে ওই আমলের এক লোক এসে বলতেছে তাহলে দেখেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর মত আলেম তাকেও ওই লোকের সব লোক ওই জমানার সব লোকে পছন্দ করতো না একজন আশিক হে নাস্তিক আবু হানিফা কত বড় বে আদব দেখছেন আসিখ হে আবু হানিফা জিন্দিক আবু হানিফা রহমত জবাবটা শুনবেন আবু হানিফা রহমত জবাব দিলেন গাফার আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ রবিন তোমাকে মাফ করে দিক তোমাকে ক্ষমা করে দিক ভালো করে জানেন জবাবটাও দিয়ে দিছেন নাস্তিক কে সেজে রহমত কি জিন্দিক বলছে সে বড় ধরনের একটা গুণা করছে তার জন্য আবুহানিপা রহমান আজকে আবুহানীপা রহমতুলের নাম বিক্রি করি আমরা খাই চৌধুরী বাড়ির নাম বিক্রি করি নাতি নাত করে খায় আসলে চৌধুরীর কোন গুনা বলি নেই আছে না বাড়ি। নাম বিক্রি করে খায় আসলে ভূঁইয়ের কিছু নাই এরকম দেখবেন কত বাড়ির নাম বিক্রি করে করি খায় আসলে ওই বৈশিষ্ট্য সব হারাই ইমাম আবু হানিপা রহমতের নাম বিক্রি করে করে অনেকে দাবি করতে আমি ইমাম আবুহানিপা রহমতুল্লাহ এর একান্ত অনুসারী কিন্তু ইমাম আবুহানিপা রহমতুল্লাহ এর আখলা কিছুই নেই ইমাম আবুহানিপা রহমতুল্লাহ এর অনুসারী দাবি করে অন্যদেরকে গালি গালাস করে অন্যদেরকে খারাপ খারাপ কথা বলে অন্যদেরকে অশ্লীল বাসায় অন্যদের বিরোধিতা করতে গিয়ে নবী সালের হাদিসের সাথে আর নিজেকে দাবি করে ইমাম আবুান ইমাম আবুানীপা রহমতুল্লাহ অনুসারী কেমন হইতে হবে আখলা কেমন হইতে হবে ইমাম আবুহানীপা রহমতুল্লাহ আলী দেখাই দিয়ে গেছেন আমি যে কথাটা বলতেছিলাম দেখেন এত বড় ইমাম এত বড় আলেম যারা করেন না তারা আবার কথার মধ্য থেকে কোনো জায়গায় একটু ভুল ত্রুটি পাওয়া যায় কিনা এটা খুঁজতে থাকে যে একটু কোনো জায়গায় কিছু পাইলে এটা তিলকে তাল করে মিডিয়া প্রচার করে যাতে আমাদের কিছু উনি কি বলছেন সর্বনাশ এরকম করে এই জন্য আমরা যথাসম্ভব চেষ্টা করি কথা বলার সময় যাতে কেউ আমার এই কথাটা দিয়ে সুযোগ নিতে না পারে এটা প্রত্যেক দায়ের প্রত্যেক ওলামায় গ্রামের সচেতন থাকা দরকার কিন্তু আপনাদেরকে আমি বললাম যে কথাটা এমন ভাবে বলবেন যাতে শয়তান এখানে হাত ঢুকানোর কোনো সুযোগ না পায় শয়তানকে কোনো সুযোগ দেওয়া যাবে না কারণ শয়তান কি আমাদের দোস্ত না শত্রু কারো দোস্ত আছে শয়তান, আপনাদের কারোর সাথে বন্ধুত্ব আছে দেখা হয়েছে ঘরে ঘরে আসে আসে না তাহলে শয়তান আছে ঘুরে গাড়ে কিন্তু আমরা পাত্তা দি না আমরা শয়তানের সাথে বন্ধুত্ব করি না